ঝাড়ফুক কি নির্দিষ্ট কয়েকটি রোগের জন্য অনেকেই মনে করে থাকে যে ঝাড় শুধুমাত্র বদনজোর জিন বা জাদুর চিকিৎসার জন্য এবং এছাড়া অন্য কোন রোগে এটার কোনো উপকার নেই অনেকেই এই ধারণা করে থাকে এই ধারণা হচ্ছে সম্পূর্ণ ভুল সঠিক কলা হচ্ছে শারীরিক এবং মানসিক যে কোনো ধরনের চিকিৎসার ক্ষেত্রে একজন মুসলিম ব্যক্তি সে রক্ষিয়া সারিয়ার আশ্রয় নেবে সব পাশাপাশি অন্য রোগের চিকিৎসা নিতে পারে আমরা তিরিমিজির একটি সেই সন্দেহে বর্ণিত হাদিসে পাই রসদসল্লা ইসলাম নামাজ অবস্থায় একটি পোকা থাকে কামড় দিলে তিনি সেই আক্রান্তের স্থানে তিনি ডুয়েল ডুয়েল ট্রিটমেন্ট করেন তিনি লবণাক্ত পানি নিয়ে আসেন লবণ মিশ্রিত পানি দিয়ে সেই জায়গায় লবণ মিশ্রিত পানি ছেড়ে দিয়ে সেটাকে গস্তে থাকেন যাতে ওইখান থেকে ঝামগুলা নষ্ট হয়ে যায় সাথে সাথে তিনি জারফুক করেন তিনি কোরআনের আয়াত পাঠ করে দেওয়া পাঠের মাধ্যমে তিনি সেখানে জার করেন তাহলে বোঝা গেল যে ঝাড়ফুক শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন জিন জাদুবদ নজরে ক্ষেত্রে না এটা বিস্তৃত ক্ষেত্রে এবং এটার ক্ষেত্র হচ্ছে অনেক বিশাল এবং আমরা এর প্রমাণ হিসাবে প্রথম প্রমাণ কুরআন করিমি থেকে দেখি কোরআন করিমি আল্লা সুবহানিম শেজদার চুচাল্লিশ নম্বর আয়তে বলছেন যে বলুন এই কুরআন ইমানদারদের জন্য হেদায়ত এবং রূপ মুক্তির বিধান অন্য বন্যায় অন্য অন্যত্র বলছেন সুরাবণী ইসরায়েলের মধ্যে বিরাশি নম্বর আয়তে আল্লাহ সুবহান উত বলেন কাল আল্লাহ ত আলা অনু নাজিল কোরআন ইমা হুয়া শিফা ও রাহমতুল্লিলিন আমি এই কোরআনকে এমন কিছু নাজির করেছি যা ইমানদারদের জন্য নিরাময় এবং রহমত স্বরূপ এটা ইমানদারদের সব ধরনের রোগের নিরাময় এবং আল্লা সুহান তালা অন্যত্র বলেন সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে হে মানব মন্ডলী তোমাদের জন্য উপদেশ বানিয়ে এসেছে রবের পক্ষ থেকে এটা অন্তরের যাবতীয় রোগের পূর্ণ নিরাময়কারী আর হেদায়ত এবং রহমত মুমিনদের জন্য ইমামিল কাইম কাইম রাহমাহুল্লা আর জাদুল মাদের মধ্যে বলেন যে কান হল শারীরিক আত্মিক গৃহকালীন পরকালীন যাবতীয় লোকের পূর্ণ নিরাময়কারী বিধান এবং দ্বিতীয় প্রমাণ হিসেবে আমরা দেখি যে রসদ সাল্লু আলি সাল্লামের হাদিস রসুল সাল্লা সাল্লামের হাদিসে আমরা পাই যে জিবাইল আলি সাল্লামে সেই রসুল্লাহ ইসলামকে জারফুক করালেন এবং রসুল্লু আলি সাল্লাম জিবাহিলাম করতে গ্রসুলসলাম জার ফুক করেন জিবাহী সালাম নবিসকে সে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আপনি কি পীড়িত অসুস্থ অতপর জিব্রাহীল যে দুয়াটি পরে নবী সাল্লামকে করলেন যে নসুলসল্লাকে জার ফুক করছেন জিব্রাহিল আলাইস্লাম সেই মুসলিমের মধ্যে এবং বর্ণিত রসুল্লাহিসাল্লাম অসুস্থ হলে তাকে তিনি ডানহাত দিয়ে মুছে দিতেন এবং দোয়া পাঠ করতেন আজহিল বাস রব্বান্দ আশফি আন্তাশাফি ইলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউকা দিরুসা কামা বখারি মুসলিমের হাদিসের মধ্যে এই বর্ণাটি আসে এবং এই ধরনের বর্ণাগুলো আমরা পাই রসুসাল্লাহিসাম আমাদেরকে শিক্ষা দিছেন যে বেতার স্থানে যদি কোথাও বেতা বেতা হয় সেই ক্ষেত্রে সেই স্থানে হাত রেখে বিসমিল্লা তিনবার তারপরে অজুবিল্লাহি ও কুদ্দরহি মিলসারিমা জিদু ও হাজিরু সাতবার এটা পড়ার জন্য আসে সেটা সহি মুসলিমের পণ্যায় আসে এবং আব্দুল রাহনী আয়সারাদিয়াল্লাহ বিষাক্ত জন্তু দংশন করলে সেইখানে জারফুক করার হুকুম দেন রবি সাল্লাহ আলি সাল্লাম নিজেও জারফুক করার অনুমতি দিয়েছিলেন এবং রসুল্লাহ ইসলামের সাহাবিরা একটা লোককে অসুস্থ একটা লোককে জারফুক করে সেখান থেকে তারা হাদিয়া দিয়াস্বরূপ কিছু প্রাণী নিয়ে আসলে রসুলসল্লাসালাম সেই জারফুককে অ্যাকসেপ্ট করেন এবং তিনি সেই খাদ্য থেকে কিছু অংশ তিনিও নিজে গ্রহণ করেন এবং রসুদি সাল্লাম ওই সাহাবিকে জানতে চেয়েছিলেন তুমি কী দিয়ে জারফুক করছিলে তখন রসুল্লাহ সাহাবি বললেন যে সুরা ফতেহা দিয়ে তখন রসুল্লাহলাম বললেন যে সুরা ফতেহার একটা নাম হচ্ছে সুরাত শিফা এভাবে আমরা হাদিস থেকে প্রমাণ পাই যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে ঝাড়ফুক ব্যবহার করছেন অনুমতি দিয়েছেন এবং সাহাবারা এই জারফুক ব্যবহার করছেন তৃতীয় প্রমাণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতা থেকে দেখতে পারি যে ঝাড়ফুঁকের অনেক উপকারিতা আছে সেটা আমরা আমাদের যারা এ বিষয়ে এই ফিল্ডে কাজ করতেছি তারা এ দ্বারা উপকৃত হচ্ছি এবং যারা এদের আক্রান্ত হয়ে ঝাড় ফুক ব্যবহার করতেছেন তারাও উপকৃত হচ্ছেন এবং ইমামি মিল খাইম রাহমাহুল্লাহ বলেন আমি মক্কায় অবস্থান খালে রোগাক্রান্ত হয়ে পড়ি কোনো ডাক্তার বা ঔষধ না পেয়ে সুরা ফাতিহা দ্বারা নিজেকে চিকিৎসাও শুরু করি তিনি বলেন আমি আশ্চর্যজনিত উপকৃত হই আমি জমজমের পানিতে বারবার সুরা ফাতেহা পাঠ করে সেই পানি পান করি এবং আমি সুস্থ হয়ে গেলাম সেরে উঠলাম তারপর আমি বিভিন্ন প্রকারের বেতা বিভিন্ন সময় ব্যবস্থা হিসাবে মানে ঝাড়ফুঁক ব্যবহার করি এবং এতে আমি উপকৃত হই যারা বিভিন্ন রকমের শারীরিক কষ্টের কথা বলতো তাদেরকে আমি একই পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দেই অতপর আমার পরামর্শ গ্রহণ করে তারা অনেকে দ্রুত আরোগ্য লাভ করে যা মাদের মধ্যে ইমাম ইবনুল খাইম রাহমাহুল্লাহ সেটা বর্ণনা করেন এবং আধুনিক যুগে ঝাড়ফুঁকের যে কার্যকরিতা অনেক প্রমাণ সেটা পাওয়া যায় তবে জারফুকের এই কার্যকারিতা হচ্ছে আল্লা সুফহানতালার ইচ্ছায় ঝাড়ফুকের মাধ্যমে অনেক অনেক বড়ো বড়ো রোগ যেমন পকাঘাত ক্যান্সার মানসিক বিপর্যয় ধরনের রোগীদের চিকিৎসা করা হচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে আল্লাহ সুবহানা তালা আমাদেরকে প্রক্রিয়া শরিয়া থেকে গ্রহণ করার প্রকিয়া সেরিয়াকে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করার এবং এর থেকে উপকৃত হওয়ার তফিক দান করুন আমরা যেন রক্ষিয়া শেরিয়াকে শরীয়থমত জাড় ফুঁককে ব্যবহার করে উপকৃত হতে পারি নিরাময় লাভ করতে পারি সেই তুফিক আল্লাহ আমাদেরকে দান করুন সাল নবী মহম্মদালি ওসলি ওসাল্লাম আসসালামু আলাইকুম